أحب الوفاء بشد تصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربي أيها المطر أحب الوفاء بشد تصور أحب الوفي الأمين সম্মানিত উপস্থিতি আজকে আমরা বিশিষ্ট সাহাবি সাহিদ ইগনে আমির আল জুমাহির আদি আল্লাহ তাল্লাহ জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি সাহিদিক আমির আলাহের হত্যার বিশ্বকে দেখার জন্য মক্কার অদূরে তা নাইম প্রান্তরে একত্রিত হয়েছিল হজরত খোবায়ব্রাদি আল্লাহ তালানহ তিনি ছিলেন নাসুল সাল্লু আলিমসাল্লামের একজন প্রিয় সাহাবী তাকে মক্কার মুসলিকরা করেছিল। এবং তাকে হত্যা করে বদরের যুদ্ধে নিহত কোরাইশদের হত্যার প্রতিশোধ নেওয়ার সংকল্প করেছিল মক্কার মুসলিকরা খোবায়ব রাজি আল্লাহ তালানহকে বন্দী করে তাকে টেনে হেঁচড়ে তা নাইন প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছিল আর পিছন দিক থেকে যুবক যুবতী নারী ও বৃদ্ধরা করতালি দিয়ে উল্লাস করছিল এবং স্লোগানে স্লোগানে উজ্জার উচ্চারণ করছিল যখন হত্যার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হলো তিনি শুলি কাষ্ঠের সামনে দাঁড়িয়ে আছেন তখন সাঈ আমের অনুসন্ধানী দৃষ্টি খোবায়ব্রাদি আল্লাহ তালহু এর দিকে নিবদ্ধ হলো তিনি দেখলেন খোবায়বরাজি আল্লাহ তালহু সেই কঠিন মুহূর্তেও নিশ্চিন্তে দাঁড়িয়ে আছেন তার চেহারায় বিন্দু পরিমাণ আতঙ্কের কোনো ছাপ নেই নারে শিশুদের সুরগুলের মাঝে সাইদিবনে আমের হঠাৎ করে হজরত খোবায়ব রাজি আল্লাহ পেলেন মৃত্যুর আগ মুহূর্তে আমের রাজি আল্লাহ তালু খোবায়ব রাজি আল্লাহ তালানহ এর দিকে তাকিয়ে রইলেন তিনি দেখলেন সে কাবার দিকে ফিরে দুরাকাত নামাজ আদায় করল কতই না সুন্দর ছিল সেই নামাজ কতই না সুন্দর ছিল সেই মনোরম দৃশ্য অতপর নামাজ শেষ করে তিনি কোরাইশ নেতৃবৃন্দের দিকে ফিরলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা যদি এই ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করছি তাহলে আমি আমার নামাজকে আরও দীর্ঘায়িত করতাম আমি আরো দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করতাম অতপর সাঈদ আমের রাদি আল্লাহ তালানহু সচক্ষে প্রত্যক্ষ করলেন যে মক্কার মুস্তিকরা ধারালো অস্ত্র দিয়ে খোবাইব রাজি আল্লাহ তালানহু এর একটা অঙ্গকে কর্তন করছিল আর বলছিল তুমি কি চাও যে তোমার স্থানে মহম্মদকে রাখা হবে আমি নিরাপদে আমার পরিবার পরিজনের নিকট ফিরে যাব, আর মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের পায়ে একটি মাত্র কাটা বিদ্য হবে আমি এটাও বরদাস্ত করতে পারবো না এই জবাব শোনা মাত্রই মক্কার কাফিররা অট্ট হাসিতে ফেটে পড়ল এবং তারা চিৎকার করে বলতে লাগল তাকে হত্যা করো তাকে আপনার কাছে বিচার দিচ্ছি আপনি এদের সংখ্যাগুলোকে গনে রাখুন এদেরকে নির্মম হত্যা করুন আপনি এদের কাউকে ছাড়বেন না অবশেষে অসংখ্য তীর বাড়ির আঘাতে খোবায় ব্রাজিয়াল্লাহ তালানহের দেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল তার পবিত্র আত্মাটি আকাশের দিকে উড়ে গেল আর তার নিষ্প্রাণ দেহটি জমিনেই পড়ে রইল কোরাইশা মক্কায় ফিরে এলো কালের আবর্তে খোবায়ব্রাদি আল্লাহ তালানহুয়ের শাহাদাতের ভুলে গেল সামনে খোবায়বাদি আল্লাহ তালানহুয়ের শাহাদাতের সেই হৃদয় বিদারক দৃশ্যটি ভেসে উঠত জাগ্রত অবস্থাতেও তার স্মৃতিপটে বারবার সেই দৃশ্যটি ভেসে বেড়াতো খোবায়ব্রাদি আল্লাহ তালানহুয়ের কথা মনে পড়লেই তিনি স্থির থাকতে পারতেন না সাহিদিব না আমের রাজি আল্লাহ তালু চিন্তা করতেন মৃত্যু রাগ্ম মুহূর্তেও কিভাবে একজন মক্কা নাগরীকে গ্রাস করে নেয় কখন জানি আকাশ থেকে বিশাল প্রস্তর খণ্ড নিক্ষেপ করে মক্কানগরীকে ধুলিশ্বাদ করে দেওয়া হয় খোবায়ব আল্লাহ তাল্লানহু সাহিদ ইবনে আমের এমন কিছু বিষয় শিক্ষা দিয়ে গেলেন যা তিনি ইতিপূর্বে জানতেন না তিনি তাকে শিক্ষা দিয়ে গেলেন প্রকৃত জীবন হচ্ছে তাহিদ রাখি অটো থেকে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন পরিপূর্ণ হয়ে যায় তখন তার থেকে অনেক ঘটনা প্রকাশ পায়। আশ্চর্যজন আমের কে আরেকটি বিষয় শিক্ষা দিয়ে গেলেন যে যেই মানুষটিকে তার সাথীরা এত ভালোবাসে যে মানুষটির জন্য তার সাথীরা হাসি মুখে জীবন বিলিয়ে দেয় নিশ্চয়ই তিনি আসমানি সাহায্য প্রাপ্ত এবং তারা যে সকল বাতিল ইলাহের ইবাদত করে তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলেন এবং তিনি সকলের সামনে সুচ্চ কণ্ঠে ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন সাঈদিবনে আমের আল্লাহ সান্নিধ্য লাভের জন্য হিজরত করে মদিনায় চলে গেলেন তিনি ছিলেন রাসুল সাল্ল আলিহাসাল্লাম তার উপর সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন পরবর্তীতে আবু বকর ও আমর রাদি আল্লাহ খিলাফতের সময় তিনি ইসলামের উন্মুক্ত তরবালি হু তিনি ছিলেন প্রকৃত মুমিনদের এক অনন্য উপমা তিনি দুনিয়ার উপর আখেরাত প্রাধান্য দিয়েছিলেন দুনিয়ার বিনিময়ে আ ক্রয় করেছিলেন হলিফাতুল মুসলিমিন আবু বকর ও অমর রাজি আল্লাহ তালু তার তাকুয়া ও পরহেজগারিতার ব্যাপারে ভালো করেই অবগত ছিলেন তাই তারা নির্দেশনা কাছে গেলেন এবং তাকে লক্ষ্য করে বললেন হে অমর শুনে রাখো তুমি তোমার জনসাধারণের ব্যাপারে আল্লাহকে ভয় করবে আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করবে না মনে রাখবে তোমার কথা যাতে তোমার কাজের বিপরীত না হয় কেননা সর্বোত্তম কথাই হচ্ছে সেটা যেটাকে কাজে পরিণত করা হয় হে অমর তুমি দূরবর্তী ও নিকটবর্তী সকল মুসলমানদের প্রতি খেয়াল রাখবে তুমি তাদের জন্য তাই পছন্দ করবে যা তুমি এবং তাদের সকল জিনিসকে অপছন্দ করবে যা তুমি নিজের জন্য ও তোমার পরিবারের জন্য অপছন্দ করো তুমি সত্য জীবন ব্যবস্থা বাস্তবায়নের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর বিধান বাস্তবায়নে কোন তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না অমর রাজি আল্লাহ তালান বললেন হে সাইদ এটা কে করতে পারে সাইদ ইবনে আমের রাজি আল্লাহ বললেন হে অমর তুমি পারবে এবং তোমার মতো আল্লাহ যাদেরকে মুসলিম উম্মার শাসক হিসেবে নিযুক্ত করেছেন তারাই এবার পেয়ে গেলেন তিনি বললেন। সাইদ আমি তোমাকে হিমসের গভর্নর নিযুক্ত করতে চাই তখন তিনি বললেন হে ওমর আল্লাহর কসম করে বলছি তুমি আমাকে পরীক্ষায় ফেলো না কথা শুনে ওমর রাদী আল্লাহ তাল্লাহু একটু রাগান্বিত হলেন এবং বললেন এটা কেমন কথা যে তোমরা আমার মাথায় দায়িত্বের বোঝা চাপিয়ে দিবে আর তোমরা দূরে সরে থাকবে আমি রাষ্ট্রীয় ভাতা দিয়ে কি করব, যদি আমাকে ভাতা দেওয়া হয় তাহলে এটা আমার প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যাবে অতপর তিনি হিমসে চলে গেলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর হিমস নগরী থেকে একটি বিশ্বস্ত প্রতিনিধি দল মদিনায় আসলো অমর রাদি আল্লাহ তালানহু তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা আমাকে তোমাদের নগরীর দরিদ্র লোকদের একটি তালিকা তৈরি করে দাও যাতে করে আমি তাদের প্রয়োজন পূরণ করতে পারি অতপর তারা একটি তালিকা তৈরি করে দিল অমর রাদি আল্লাহ তালু যখন সেই তালিকাটিতে চোখ বুলাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে কয়েকটি নামের পরের নামটি হচ্ছে সাহিদ ইবন আমের কসম করে বলছি কখনো দিনের পর দিন এমন অতিবাহিত হয় যে তার চুলায় আগুন পর্যন্ত জলে না এ কথা শুনে হজরত আল্লাহ তাল্লাহু অঝর ধারায় কাটতে লাগলেন কি চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল তিনি একটি সালাম পৌঁছাবে হিমসে পৌঁছে প্রতিনিধি দলটি সাঈদ ইবনে আমের এর বাড়িতে এলো এবং তাকে আমিরুল মিনিনের পক্ষ থেকে সালাম দিয়ে বললো আমিরুল মিনিন আপনার প্রয়োজন পূরণের জন্য এই দিনারগুলো পাঠিয়েছেন সাঈদ ইবনে আমের দিনারের থলিটি দেখা মাত্রই বিশ্বের সাথে আমের রাজি আল্লাহ তালানহ বললেন না বরং এর ভয়াবহ কিছু ঘটেছে তার স্ত্রী বললেন তাহলে কি মুসলিম বাহিনী কোথাও পরাজিত হয়েছে সাইদীপ না আমের রাজি আল্লাহ তালু বললেন না বরং তার চেয়েও বেশি ভয়াবহ তার স্ত্রী বললেন তাহলে বলোনা কি হয়েছে সাঈদিন আমের রাজি আল্লাহ তালু বললেন আমার আখেরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার উপর চেপে বসেছে আর ফেতনা আমার ঘরে এসে উপস্থিত হয়েছে তার স্ত্রী তখনও দিনার সম্পর্কে কিছুই জানতেন না আমাকে সহযোগিতা করবে তিনি বললেন হা অবশ্যই করব। তারপর সাঈদীপ না আমের রাজি আল্লাহ তাল্লাহু দিনারগুলোকে ভাগ করে অনেকগুলো থলেতে ভরলেন এবং হিমসের দরিদ্র মুসলমানদের মাঝে তা বন্টন করে দিলেন এর কিছুদিন পর তার সাথে দেখা করতে এলো তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা তোমাদের আমিরকে কেমন পেয়েছ তখন তারা হাজরতাল নিকট তাদের আমিরের বিরুদ্ধে চারটি অভিযোগ উত্থাপন করলো যার প্রত্যেকটি অভিযোগ একটি অপরের তুলনায় গুরুতর ও তার বিরুদ্ধে অভিযোগকারীরা মজলিসে এসে উপস্থিত হলো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের আমিরের ব্যাপারে তোমাদের কি কি অভিযোগ আছে তারা বলল আমাদের প্রথম অভিযোগ হলো তিনি সকালে অনেক দেরি করে ঘর থেকে বের হন আমি বললাম হে সাইদ এ ব্যাপারে তোমার বক্তব্য কিছুক্ষণ রইলেন তারপর আল্লাহর এখন বাধ্য হয়ে আমার ঘরে কোনো চাকর চাকরানি নেই এজন্যে প্রত্যেকদিন সকালে আমি আটা গোলাই তারপর খামিরা তৈরি করি তারপর আমার নিজ হাতে পরিবারের জন্য রুটি বানাই ততপর অজু করে জনকল্যাণমূলক কাজের জন্য বাহিরে বের হয়ে আসি হাজর তোমর রাদি আল্লাহ তালু বলেন তারপর আমি অভিযোগকারীদেরকে বললাম তোমাদের আর কোনো অভিযোগ আছে কি তারা বলল আমাদের দ্বিতীয় অভিযোগ হলো তিনি রাতে আমাদের কারো ডাকে সাড়া দেন না আমি বললাম হে সাইদ। জনসেবামূলক কাজের জন্য নির্ধারণ করেছি আর রাতের সময়গুলোকে আমার রবের ইবাদতের জন্য নির্ধারণ করেছি অমর রাজি আল্লাহ তাল্লাহ বলেন এরপর আমি অভিযোগকারীদেরকে বললাম তোমাদের আর কোনো অভিযোগ আছে কি তারা বলল হ্যাঁ আমাদের তৃতীয় অভিযোগ হল প্রত্যেক মাসে একদিন তিনি ঘর থেকে বাহিরে বের হন না আমি বললাম হে সাইদ এ ব্যাপারে তোমার বক্তব্য কি বললেন হে আমিরুল এই কাপড়টি ছাড়া আমার আর কোনো কাপড় নেই তাই মাসে একবার কাপড়টিকে ধৌত করি এবং শুকানোর অপেক্ষায় ঘরে অবস্থান করি দিন শেষে কাপড় শুকানো শেষ হলে ঘর থেকে বের হই অমর রাজি আল্লাহ তাল্লাহু বলেন তারপর আমি তাদেরকে বললাম তোমাদের আর কোনো অভিযোগ আছে কি তারা বলল আছে আমাদের চতুর্থ অভিযোগ হলো মাঝে মধ্যে মৃত্যুর যন্ত্রণা দেখেছি আমি দেখেছি কিভাবে মুসলিকরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল তার শরীর থেকে এক একটি অঙ্গ কেটে ফেলা হচ্ছিল আর তাকে জিজ্ঞেস করা হচ্ছিল তুমি কি চাও যে তোমার স্থানে মহাম্মদকে রাখা হবে আর আমি নিরাপদে বাড়িতে ফিরে যাবে তখন খোবাই আব্রাজি আল্লাহ তালু বলেছিলেন আল্লাহর কসম করে বলছি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের পায়ে একটি কাঁটা বিদ্য হবে আর আমি নিরাপদে পরিবার পরিজনের নিকট ফিরে যাব। এটা কিছুতেই হতে পারে না আল্লাহর কসম করে বলছি আমার যখন সেই দিনের কথা মনে পড়ে যখনই ক্ষোবায়ব্রাজি আল্লাহ তাল্লাহ এর হত্যার দৃশ্যটি আমার চোখের সামনে ভেসে উঠে তখন আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না তখন আমাকে আমার নিজের কাছেই খুব অপরাধী মনে হয় কেননা আমি তো সেখানে উপস্থিত থেকেও জন্য কিছুই করতে পারিনি এবং আমার মনে হয় আল্লাহ তাল্লাহ হয়তো আমাকে কখনোই ক্ষমা করবেন না এই কথাগুলো ভাবতে ভাবতে আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি আমি অচেতন হয়ে যাই একথা শেষ হওয়া মাত্রই জড়িত কণ্ঠে বলে উঠলেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যিনি সাঈদের ব্যাপারে আমার ধারণাকে সত্য প্রমাণিত করেছেন তারপর হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহু মদিনায় ফিরে এলেন এবং সাঈদিনা আমের নিকট এক হাজার দিন পাঠিয়ে দিলেন হ দিনার গুলো দেখা মাত্রই আলহামদুলিল্লাহ বলে উঠল এবং বলল এবার হয়তো আমাদের কষ্ট দূর হবে আপনি এই দিনারগুলো দিয়ে একজন গুলাম ক্রয় করে আনুন আর কিছু খাবারের ব্যবস্থা করুন সাঈদীপ না আমের রাজি আল্লাহ তালু তার স্ত্রীকে বললেন এই দিনারগুলো দিয়ে এর চেয়ে ভালো কিছু কি করা যায় না স্ত্রী বললেন সেটা আবার কি বললেন এই আমরা এমন এক মহান আমানত রাখব যিনি আমাদের প্রয়োজনের সময় আমাদের কাছে এগুলোকে ফিরিয়ে দিবেন স্ত্রী বললেন আচ্ছা ঠিক আছে তাহলে এটা কিভাবে রাখবো সাহিদীপ না আমের রাজি আল্লাহ তাল্লাহ বললেন আমরা আল্লাহ তাল্লাহকে ঋণ দিব স্ত্রী আনন্দ ভরা কণ্ঠে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তাই করুন এবং পরিচিত একজনকে ডেকে বললেন এই থলেটি ওই এতিমদের দিয়ে আসো এই থলেটি অমক মিসকিনদের দিয়ে আসো এই থলেটি অমক ব্যক্তির দরিদ্র সন্তানদের দিয়ে আসো এভাবে বন্টন করতে করতে তিনি সব দিনারগুলোকে শেষ করে ফেললেন আল্লাহ তিনি নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও সর্বদা অন্যকে প্রাধান্য দিতেন হে আল্লাহ আমাদেরকে তার মতো জীবন গড়ার তৌফিক দান করুন তাদের পদাঙ্ক অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন